মঙ্গলঝড়ে দুনিয়া যখন ইসলামী সভ্যতার প্রায় সমাপ্তি দেখে ফেলেছিল সুবিশাল খাওয়ারিজম সাম্রাজ্য আদিগন্ত বিস্তৃত আব্বাসীয় খিলাফা যখন তাশের ঘরের মতো একে একে ধসে পড়েছিল এক মিশর আর হিন্দুস্তানবাদে সমগ্র মুসলিম দুনিয়া যখন জ্বলছিল রক্তে হাবুডুবু খাচ্ছিল ঠিক তখনই বীর বিক্রমে রুখে দাঁড়ালেন যিনি পাঁচ বছরের গৌরবময় আব্বাস ও খিলাফার পথন পরবর্তী মাত্র বছরের মাথায় নেতৃত্ব শূন্য মুসলিম উম্মাকে ফের খেলাফা উপহার দেন তিনি আর কেউ নন মামলুক সুলতানাতের অক্ষরিক স্থপতি অল মালিকুজ্জাহের আবুল ফুতুহ সুলতান রুকর উদ্দিন বৈবস আল বন্দুকদারী যার দুঃসাহসিকতা ক্ষিপ্রতা চাতুরতা আর বিরত্ব দেখে থমকে গিয়ে পশ্চিমা জগজ্জার নাম দিয়েছিল চিতারাজ দ্য প্যান্থার তিনি হচ্ছেন তুর্কমান বংশোদ্ভূত সেই যাযাবর যোদ্ধা যার লৌহকঠিন হাতে ক্রুশের নাগপাশ থেকে দ্বিতীয়বারের মতো উদ্ধার হয়েছিল পবিত্র মসজিদুল আকসা ও জেরুসালেম নিষ্কৃতি পেয়েছিল লেভান্ড সহ পুরো আরব যার বজ্রাখাতে আইন জালুত প্রান্তরে ভলণ্ঠিত হয়েছিল অজেয় তাতার সেনাপতি কিতবুগার অধ্যত শির হিমসের মহারণে চূর্ণ হয়েছিল মঙ্গল রাজাধিরাজ নরখাদক হালাকু খানের সব দর্প তিনি সুলতান সালাহিন আয়ুবির অসমাপ্ত ক্রুসেড যুদ্ধের পরিপূর্ণতা দানকারী যার হাতে সমলে উচ্ছেদ হয়েছিল হিংস ক্রুসেডের বিশ বৃক্ষ তিনি তো নারকীয় ক্রুসেডের বিষ দাঁত ভাঙার ও তার মেরুদণ্ড গুণিয়ে দেওয়ার কেন্দ্রীয় চরিত্র মূল মাস্টার মাইন্ড তাকে নিয়ে যেরকম আলোচনা হবার কথা ছিল ভূগোলে সাহিত্যে ইতিহাসে কোন এক অজ্ঞাত কারণে এর শিকি ভাগও খুঁজে পাওয়া যায় না সুলতান বাইবার ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা হয়েও তিনি আমাদের দেশের মানুষের কাছে অনেকটা অপরিচিত অকুত ভয় ও আপোসহীন এই যোদ্ধাকে কিঞ্চিত পরিচিত করাতেই আমাদের এই ক্ষুদ্রপ্রয়াস আশা করি মূল্যবান মতামত দিয়ে নিরন্তর সাঁতেই থাকবেন তবে তার আগে যারা পূর্বের এপিসোডটি মিস করেছেন তাদের প্রতি অনুরোধ আপনারা সেটি আগে দেখে নিন কেননা ইতিহাসের ঘটনা প্রবাহে তা আজকের এপিসোডের সাথে কিছুটা সম্পর্কযুক্ত সকল আপডেট সুলতান বাইবার ভালগা এবং উরাল নদীর মধ্যবর্তী দাস্তি কিপচাক বা কোমেনিয়ায় বর্তমান কাজাখিস্তানে বারোশো সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন এই তুর্কমানের বাল্যকালটা অতটা সুখকর ছিল না তাকে খুব অল্প বয়সে আট শতামের বিনিময়ে কৃতদাস বিক্রি করে দেওয়া হয় সুলতান কুতুজের মতো তাকে মামলুকি সুলতানের সেনা কমান্ডার আলাউদ্দিন বন্দুকদারী উপাধিটি পেয়েছেন এরপর তিনি দীনী শিক্ষা ও রণবিদ্যায় পারদর্শী হলে মিশরের সুলতান সালিহের খেদমতে প্রেরিত হন দীর্ঘকাল কৃষ্ণবর্ণ নীলচোখের অধিকারী বাইবার্স ছিলেন অত্যন্ত সাহসী ও কর্মচঞ্চল গমগমে কণ্ঠস্বরে ছিলেন কর্তৃত্বের সুর এক কথায় নেতৃত্বের সব গুণই তার মধ্যে ছিল কমান্ডার বাইব সপ্তম ক্রুসেডের সময় তার প্রতিভার প্রথম স্বাক্ষর রাখেন বারোশো সালে ক্রুসেডারদের বিরুদ্ধে সংগঠিত আলমান সুরার যুদ্ধে যেখানে আই ইউ বি সেনাপতি ফখরুদ্দিন ইউসুফের শাহাদাতের মধ্য দিয়ে পরাজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল মিশরীয় বাহিনী কিন্তু আপন দক্ষতায় যুদ্ধের নেতৃত্ব নিজ হাতে তুলে নিয়ে কমান্ডার বাইব মামলুকদের নিয়ে সুনীপুর রণদক্ষতায় শোচনীয় ভাবে পরাজিত করেন ক্রুসিডারদেরকে एक साथ ग्रेफतार करते समर्थ हन क्रुसेडर नेतृत्व दानकारी फ्रांसर सम्राट नवम लुईके क्रुसेडर इतिहास बैर प्रथम जिन्हें क्रुसेडे नेतृत्व दानकारी को राजा के बंदी करें সুলতান হবার পূর্বেই বারোশ ষাট সালের তেসরা সেপ্টেম্বর বাইব সুলতান কুতুজের নেতৃত্বে সংগঠিত মঙ্গলদের বিরুদ্ধে ঐতিহাসিক আইন জালতের যুদ্ধে অসামান্য রণদক্ষতা ও সাহসিকতার পরিচয় দেন তীব্র রক্তক্ষয়ী সেই যুদ্ধে মুসলিম বাহিনী মঙ্গলদেরকে পরাজিত ও বিধ্বস্ত করতে সক্ষম হয় একই সাথে মঙ্গলদের পরাজয় অসম্ভব এই প্রবাদ বাক্য মিথ্যায় হয় শুধু তাই নয় এ যুদ্ধের পরেই মঙ্গলদের জয়রথ পুরোপুরি দাঁড়ায় বাইবারসের নেতৃত্বে মুসলিম বাহিনী দীর্ঘ তিন শত কিলোমিটার পথ তাড়িয়ে গুটি কয়েকজন বাদের সকল হানাদার মঙ্গল সৈন্যকে হত্যা করে যা বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা এ যুদ্ধেই প্রথম বাইবারসের প্রবর্তিত হাত তোপ বা হ্যান্ড ক্যানন ব্যবহার করে মুসলিম বাহিনী যাকে মিথফা বলা হতো আইন জালুত যুদ্ধ কেবল মিশর ও ইসলামের ইতিহাসে নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা যদি ধ্বংসাত্মক মোগল শক্তি এ যুদ্ধে জয়লাভ করত তাহলে তারা উত্তর আফ্রিকা স্পেন এবং ইউরোপের অভ্যন্তরে প্রবেশ করে যোগপথ প্রাচ্য ও প্রাতিচ্যের ইসলামী ও খ্রিস্টীয় সভ্যতাকে ধ্বংস করে দিত তাই আইন আইনজালতের যুদ্ধে একই সঙ্গে ইসলাম ও বিশ্ব সভ্যতা রক্ষা পেয়েছিল বাইবসের আশা ছিল আইনজালদ যুদ্ধে বীরত্বের পুরস্কার হিসেবে সুলতান কুতুজ তাকে আলেদপুর শাসনভার দেবেন কিন্তু সুলতান কোন এক কারণে তার সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি ফলে সেই ক্ষোভ অপূর্ব বিরোধের জেরে এক ষড়যন্ত্রের মাধ্যমে সুলতান কুতুসকে হত্যা করে বাইবার্স চব্বিশ অক্টোবর বারোশো খ্রিস্টাব্দে তার স্থলে আল মালিকুজ্জাহের উপাধি নিয়ে মিশরের সিংহাসনে আরোহণ করেন এরপর তার অসাধারণ রণনৈপুণ্যে মমলুক সালতানাত দুর্ধর্ষ বারবার মঙ্গল ক্রুসেডার এবং গুপ্ত ঘাতকদের হাত থেকে নিরাপদ হয়ে পরবর্তী আড়াই শত বছর পর্যন্ত টিকে ছিল ক্ষমতায় এসে কায়রোতে আব্বাসীয় খেলাফত পুনঃপ্রতিষ্ঠা সুলতান বাইবার্সের রাজত্বকালের উল্লেখযোগ্য একটি ঘটনা বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদে হালাকুখান কর্তৃক আব্বাসীয় বংশের শেষ খলিফা আল মুস্তাহসিম বিল্লা নিহত হলে মুসলিম জাহান খলিফা শূন্য হয়ে পড়ে মমলুক সুলতান বাইবারস এই খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করে মুসলিম বিশ্বের এক বিরাট উপকার সাধন করেন তিনি সিরিয়া থেকে আব্বাসীয় বংশের এক ব্যক্তি আবুল কাসেম আহমদ বিন মোহাম্মদ জাহের বি আমরিল্লাহকে স্বসম্মানে ডেকে এনে তার কাছে বা আত করেন মুসলিম বিশ্বের ঐক্য ও ভাতৃত্ব সৃষ্টিতে খেলাফর কোন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য এদিকে আইনজাল যুদ্ধের চরম প্রতিশোধ নিতে সেই সিরিয়া পানি মহানদী ফুরাত অতিক্রম করে তার অজিও বাহিনী একসময় আছেড়ে পড়ে মামলুক সীমান্তের অভ্যন্তরে চোখের পলকে হেন্স পর্যন্ত শামের বিস্তীর্ণ অঞ্চল হালাকুখান ফের কব্জা করে নেয় ১২৬২ বাষট্টি খ্রিস্টাব্দের জুলাইয়ে শামের বুক ছিঁড়ে আবারও বয়ে চলল রক্ত নদী কিন্তু না এবারও তাদের দম্ভচূর্ণ করলেন দুর্ধর্ষ বীর সুলতান বাইব অবাক বিশ্ব আবার দেখল মমলুক চমক হালাকুবাহিনী ফের টের পেল এতদিন কোচুকাটা করে আসা কোটি কোটি আইসী মুসলিম আর এই মমলুক মুসলিমরা এক নয় সুলতান বাইব প্রচন্ড আক্রমণে তাদের পরাজয়ের তিক্ত সাঁদ আস্বাদন করালেন বাধ্য হয়ে তারা শান্তি চুক্তি করতে চাইল চাতর সুলতান তাদের গাদ্দারীর দীর্ঘ ইতিহাস সম্পর্কে পূর্ণ জ্ঞাত ছিলেন তাই তিনি তাদের শান্তি প্রস্তাবে বিন্দুমাত্র কর্ণপাত করার প্রয়োজনীয়তা অনুভব করেননি এরপর প্রতিটি রণক্ষেত্রে তাদের পরাজিত করতে থাকেন বারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বীরা নামক স্থানে মঙ্গলদেরকে তিনি শোচনীয়ভাবে পরাজিত করেন এক পর্যায়ে তারা এশিয়া মাইনরের রোমান সেলযুক সাম্রাজ্যের সাথে জোটবদ্ধ হয়ে ১২৭৭ সালে মামলুকদের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হয় এলবিস্তান নামক স্থানে সংঘটিত ওই যুদ্ধে সুলতান বাইবার শোচনীয়ভাবে পরাজিত করেন মঙ্গল বাহিনী ও মিত্র সেলযুক বাহিনীকে এটি জীবনের শেষ যুদ্ধ ছিল इचड़ा सुलतान बैबार्स आईन जाल युद्धे मंगल्वर सहायकारी क्रुषिराज के विशेषकर एंटीयर राजा ष्ठ बहिमंडस्ता करते चेटिओक चे चे छ एशिया ख्रीटानेष्ठ घाटी सुलतान बैबार्स एंटीयक अवरोधर एक एक्टी प्रेरण करें और दीर्घदिन अवरोध कर रखें অবশেষে আর্মেনীয় রাজা হিতম তাদের সাহায্যে এগিয়ে আসলে সুলতান বাইবার অবরোধ তুলে নেন এরপর বারোশো তেষট্টি সালে তিনি ক্রুচেরারদের অন্যতম শক্ত দুর্গ আক্কা আক্রমণ করেন दुर्गटी शक्ति विवेचना सर आसें और क्रुसर दखले जुजालेमर निकटवर्ती कईसारिया और हाइफा शहर दूटी जय करें बारश पि साले ग्यापक शून्य समावेश करें এতে ক্রুসেডাররা ভীত হয়ে পলায়ন করলে বিনা যুদ্ধে তিনি জাফা দখল করেন এরপর ৪০ দিনের অবরোধ শেষে আজ দখল করে নিন বারোশ্টি সালে তিনি সাফেদ ও রামলা শহর দুটিও ক্রুসেডারদের দখলমুক্ত করে ফেলেন এভাবে একের পর এক রাজ্য হারিয়ে ক্রুসেডাররা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে ফলে কোন ক্রুসেড রাজ্য তাদের দখলে থাকা কিছু ভূখণ্ড স্বেচ্ছায় সুলতান বাইবসকে উপহার দিয়ে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে এবার সুলতান তার দৃষ্টি নিবদ্ধ করেন মঙ্গলদের মিত্র ও অধ্যত্ত প্রদর্শনকারী আর্মিনীয় সিসিলিয়া সাম্রাজ্যের প্রতি তিনি প্রথমে আর্মিনীয় রাজা হিতমকে আনগত্য প্রদর্শন ও কর প্রদান করতে বলেন কিন্তু সে মঙ্গলদের চাপে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং মামলুকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় ফলে সুলতান বাইবার আমির সাইফুদ্দিন কালাউনের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেন তাকে সাহস্তা করতে বারোশো সালে সংগঠিত রক্তক্ষয়ী এক যুদ্ধে মামলুকদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয় আর্মেনীয় বাহিনী আদানা মেমিস্তা তার সুস প্রভৃতি বৃহত্তম শহরগুলো দখল করে মামলুক সৈন্যরা তাদেরকে পাইকারি হারে হত্যা ও বন্দী করে এবং আর্মেনীয় সাম্রাজ্যে ব্যাপক ধ্বংসযোগ্য চালায় এরপর ধীরে ধীরে এই সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে बारोश आठष्टी साले सुलतान बैबर्स एशिय ख्रीटान दोलना और दुर्भेद्य घाँटी ख्या एंटीय अवरोध करें बाहरी तीन भागे विभक्त कर चतुर्दिक शहरटी घिरे फ और रसद सरबराहर सकल पद बंद অবশেষে তীব্র অবরোধের মুখে শহরটির পতন হয় এ সময় ষোলো হাজার ক্রুসেডারকে হত্যা করা হয় এবং বন্দী করা হয় আরও এক লক্ষ ক্রুসেডারকে এ শহর থেকে মুসলিম বাহিনী বিপুল সংখ্যক গণিমত লাভ করে এনটিওকের পতনের সঙ্গে সঙ্গে আক্কা সহ অন্যান্য ক্রুসেড রাজ্যগুলিও সহজেই ভেঙে পড়ে আর এভাবেই সুলতান বাইবারসের মাধ্যমে মুসলিম ভূখণ্ডগুলো থেকে স্থায়ীভাবে ক্রুসেডাররা বিতাড়িত হয় মুসলিম ওম্মা ফিরে পায় তার হারানো গৌরব ক্রুসেডের ইতিহাসে সুলতান বাইব সব থেকে বেশি ক্রুসেডার হত্যাকারী ও তাদের শহর ও দুর্গ ধ্বংসকারী ব্যক্তি ক্রুসেডারদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধই মূলত তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে ইসলামকে রক্ষা করার জন্য মঙ্গল ও ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি ইসলামের দ্বিতীয় সলাহদ্দিন উপাধি লাভ করেন বাইবারসের রাজত্বকালে হাসান বিন সাব্বাহ কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্ত ঘাতক হাসাসীন সম্প্রদায় পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে ইতিপূর্বে হালাকু খান এ সম্প্রদায়কে ভীষণভাবে পর্যদস্থ করলেও তাদের শক্তিকে একেবারে নিশ্চিন্ন করতে পারেননি গুপ্ত ঘাতক এ সম্প্রদায়টি যুগ যুগ ধরে মুসলিম ভূখণ্ডগুলোতে গুপ্ত হত্যা ও ত্রাস সৃষ্টি করে আসছিল মহাবীর সুলতান সালাহুদ্দিন আইয়বীকে হত্যার বেশ কয়েকটি ব্যর্থ চেষ্টা চালিয়েছিল এরা অবশেষে বারোশ সত্তর থেকে বারোশ সালের মধ্যে বাইবারস তাদের নয়টি দুর্গই দখল করে উক্ত অঞ্চলসমূহকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন এই আক্রমণে গুপ্ত ঘাতকদের ক্ষমতা চিরতরে খর্ব করেন তিনি এভাবে যবনিকা পাত হয় ত্রাস ও ষড়যন্ত্রে ভরা দীর্ঘ এক শাসনামলের বারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাইবার্স নুবিয়া অধিকার করেন এবং উত্তর পশ্চিম আফ্রিকাও তার করদ রাজ্য পরিণত হয় বাইবার্স কেবল একজন শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন না তিনি একজন দক্ষ শাসনকর্তাও ছিলেন তিনি শক্তিশালী সামরিক বাহিনী প্রতিষ্ঠা করেন তিনি তার নৌবাহিনীও পুনর্গঠন করেন এবং সিরিয়ার দুর্গসমহ সংস্কার করেন এছাড়াও সুলতান বাইব পবিত্র স্থানসমূহ সংস্কারে খুবই মনোযোগী ছিলেন প্রথমে তিনি ঐতিহ্যবাহী আল আজহার মসজিদের সংস্কার করেন এবং নব সেখানে লেখাপড়া ও খোঁজবার ব্যবস্থা করেন অতঃপর সেখানে সাফি মাঝহের একজন প্রধান বিচারকের অধীনে প্রতিটি মাঝাবের প্রতিনিধি হিসেবে চারজন কাজীকে নিযুক্ত করেন যারা পবিত্র কোরআন ও হাদিস অনুসারে বিচারকার্য কার্য পরিচালনা করতেন এছাড়াও মিশরের বাইরে তিনি বেশ কিছু সংস্কারমূলক কাজ করেন এর মধ্যে রয়েছে মদিনায় মসজিদে নবীর উন্নয়ন এবং ফিলিস্তিনের আল খালিলে মসজিদ ইব্রাহিমের সংস্কার বারোশ বাষট্টি খ্রিস্টাব্দে তিনি জেরুজালেম পরিদর্শন করেন এবং সেখানেও পবিত্র স্থানসমূহের প্রয়োজনীয় উন্নয়ন সাধন করেন সাম্রাজ্যের মধ্যে সুন্দর সুন্দর মসজিদ তার স্থাপত্য শিল্পের প্রতি অনুরাগের পরিচয় বহন করে মসজিদের কলি ফেরানোর সঙ্গে সঙ্গে ধর্মীয় ও জনহিতকর নানা প্রতিষ্ঠানও তৈরি করেছিলেন তার আমলের স্থাপত্যের মধ্যে তার নামাঙ্কিত মসজিদ ও বিশ্ববিদ্যালয় অল মাদ্রাসাত জাহেরিয়া আজও বিদ্যমান দামেশকে তার সমাধিক্ষেত্রেই আজকের জাহেরিয়া পাঠাগার তৈরি হয়েছে বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি দক্ষতার পরিচয় দেন তিনি মঙ্গল ও ইউরোপীয় শক্তিসমূহের সহিত মিত্রতা স্থাপন করেন মঙ্গলদের ইসলামের পথে নিয়ে আসার ব্যাপারেও তার ভূমিকা প্রধান তিনি মঙ্গলদের সাথে তৎকালীন মঙ্গল সাম্রাজ্য গোল্ডেন হর্ডে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন এবং তাদের মিশর পরিভ্রমণের ব্যবস্থা করেন মিশরের সাথে যোগাযোগের ফলে বিপুল সংখ্যক মঙ্গল ইসলাম গ্রহণ করে তিনি সিংহলের সহিত দুধ বিনিময় করেন এবং দূরপ্রাচ্যের সাথে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করেন তাছাড়া তিনি কনস্ট্যান্টিনেপল সিসিলি আরাগন ও অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তার বৈদেশিক নীতির ফলে মামলুক সাম্রাজ্যের গৌরব বহুগুণে বৃদ্ধি পায় নিঃসন্দেহে বাইবার্স একজন বিচক্ষণ ন্যায়পরায়ণ শাসনকর্তা ছিলেন অনুগত প্রজাদের প্রতি তিনি ছিলেন দয়াশীল কিন্তু অবাধ্য আমিরদের তিনি কঠোর শাস্তি দিতেও দ্বিধাবোধ করতেন না তিনি তার রাজ্যে মদ জুয়া প্রভৃতি অনিসলামিক কার্যকলাপ নিষিদ্ধ করেন বাইবারস একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন বহিঃ শত্রুদের হাত থেকে মুসলিম ভূখণ্ডগুলোকে রক্ষা করে একটি আদর্শ মুসলিম রাষ্ট্র গঠন করাই তার একমাত্র লক্ষ্য ছিল সুলতান বাইব সতেরো বছরের দীর্ঘ শাসন শেষে ১২৭৭ সাতাত্তর সালের দোসরা মে মৃত্যুবরণ করেন তাকে দামেশকের জাহেরিয়া পাঠাগারের পাশে দাফন করা হয় আল্লাহ তাহা সকল গুনা খাতা মাফ করে উম্মার এই মহান বি কে জন্নতুল ফেরদৌস লাভে ধন্য করুন